দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও প্রচার কার্য সকলের হাস্য থামিলে পর বঙ্কিম আবার কথা আরম্ভ করিলেন বঙ্কিম মহাশয় আপনি প্রচার করেন না কেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন প্রচার ওগুলো অভিমানের কথা মানুষ তো জীব। প্রচার তিনিই করবেন যিনি চন্দ্রসূর্য সৃষ্টি করে এই জগৎ প্রকাশ করেছেন প্রচার করা কি সামান্য কথা তিনি সাক্ষাৎকার হয়ে আদেশ না দিলে প্রচার হয় না তবে হবে না কেন আদেশ হয়নি তুমি বোকে যাচ্ছ ওই দুদিন লোক শুনবে তারপর ভুলে যাবে যেমন একটা হুজুক আর কি যতক্ষণ তুমি বলবে ততক্ষণ লোকে বলবে আহা ইনি বেশ বলছেন তুমি থামবে তারপর কোথায় কিছুই নাই যতক্ষণ দুধের নিচে আগুনের জাল রয়েছে ততক্ষণ দুধটা ফোঁস করে ফুলে ওঠে জালও টেনে নিলে আর দুধও যেমন তেমনি কমে গেল আর সাধন করে নিজের শক্তি বাড়াতে হয় তা না হলে প্রচার হয় না আপনি সুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে আপনারই শোবার জায়গা নাই আবার ডাকে ওরে শঙ্করা আয় আমার কাছে আয়। হাস্য ও হালদার পুকুরের পারে রোজ বাজ্যে করে যেত লোকে সকালে এসে দেখে গালাগালি দিত লোক গালাগালি দেয় তবু বাধছে আর বন্ধ হয় না শেষে পাড়ার লোক দরখাস্ত করে কোম্পানিকে জানালে তারা একটি নোটিশ মেরে দিলে এখানে বাহছে প্রস্রাব করিও না তা করিলে শাস্তি পাইবে তখন একেবারে সব বন্ধ আর কোনো গোলযোগ নাই কোম্পানির হুকুম সকলের মানতে হবে তেমনি ঈশ্বর সাক্ষাৎকার হয়ে যদি আদেশ দেন তবেই প্রচার হয় লোক শিক্ষা হয় তা না হলে কে তোমার কথা শুনবে এই কথাগুলি সকলে গম্ভীরভাবে স্থির হইয়া শুনিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি বলিলেন আচ্ছা আপনি তো খুব পণ্ডিত আর কত বই লিখেছো। আপনি কি বল মানুষের কর্তব্য কি? কি সঙ্গে যাবে পরকাল তো আছে বঙ্কিম পরকাল সে আবার কি শ্রীরামকৃষ্ণ হাঁ জ্ঞানের পর আর অন্য লোকে যেতে হয় না পুনর্জন্ম হয় না কিন্তু যতক্ষণ না জ্ঞান হয় ঈশ্বর লাভ হয় ততক্ষণ সংসারে ফিরে আসতে হয় কোনো মতে নিস্তার নাই ততক্ষণ পরকালও আছে জ্ঞান লাভ হলে ঈশ্বর দর্শন হলে মুক্তি হয়ে যায় আর আসতে হয় না সিঁধনো ধান পুতলে আর গাছ হয় না জ্ঞানাগ্নিতে সিদ্ধ যদি কেহ হয় তাকে নিয়ে আর সৃষ্টির খেলা হয় না সে সংসার করতে পারে না তার তো কামিনী কাঞ্চনে আসক্তি নাই সিঁধনো ধান খেতে পুতলে কি হবে বঙ্কিম হাসিতে হাসিতে বলিলেন মহাশয় তা আগাছাতেও কোন গাছের কাজ হয় না শ্রীরামকৃষ্ণ জ্ঞানই তা বলে আগাছা নয় जे ईश्वर दर्शन करमृतफल लाभ कर लाओ कूमड़ा फल नयारुनर्जन्म है।, है ना पृथ्वी बो सूर्लोक बोल चंद्रलोक जगह तरह आस्ते है ना उपमा एक देशी तुम्हो पंडित न्ययपर नाई बाघर मत भयनक मत एक भयानक न्याज कि हाड़ी मुख्य ता नयल हास्य আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম কেশব জিজ্ঞাসা করলে মহাশয় পরকাল কি আছে আমি না এদিক না ওদিক বললাম বললাম কুমোররা হাঁড়ি শুকাতে দেয় তার ভিতর পাকা পাকাহাড়িও আছে আবার কাঁচা হাড়িও আছে কখনও গরুটরু এলে হাঁড়ি মারিয়ে যায় পাকা পাকাহাড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয় কিন্তু কাঁচা হাড়ি ভেঙে গেলে সেগুলি কুমোর আবার ঘরে আনে এনে জল দিয়ে মেখে আবার চাকে দিয়ে নূতন হাড়ি করে ছাড়ে না তাই কেশবকে বললুম যতক্ষণ কাঁচা থাকবে কুমোর ছাড়বে না যতক্ষণ না জ্ঞান লাভ হয় যতক্ষণ না ঈশ্বর দর্শন হয় ততক্ষণ কুমোর আবার চাকে দেবে ছাড়বে না অর্থাৎ ফিরে ফিরে এই সংসারে আসতে হবে নিস্তার নাই তাকে লাভ করলে তবে মুক্তি হয় তবে কুমোর ছাড়ে না তার দ্বারা মায়ার সৃষ্টির কোন কাজ আসে না জ্ঞানী মায়াকে পার করে গেছে সে আর মায়ার সংসারে কি করবে তবে কারুকে কারুকে তিনি রেখে দেন মায়ার সংসারে লোকশিক্ষার জন্য লোকশিক্ষা দিবার জন্য জ্ঞানী বিদ্যামায়া আশ্রয় করে থাকে সে তার কাজের জন্য তিনিই রেখে দেন যেমন সুখদেব শঙ্করাচার্য বঙ্কিমের প্রতি বলিলেন আচ্ছা আপনি কি বল। মানুষের কর্তব্য কি বঙ্কিম হাসিতে হাসিতে বলিলেন তা যদি বলেন তাহলে আহার নিদ্রা ও মৈথুন শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিলেন এহ তুমি তো বড় ছেঁচরা তুমি যা রাত দিন করো তাই তোমার মুখে বেরোচ্ছে লোকে যা খায় তার ঢেকুর ওঠে মূল খেলে মূলর ঢেকুর ওঠে ডাব খেলে ডাবের ঢেকুর ওঠে কামিনী কাঞ্চনের ভিতর রাত দিন রয়েছ আর ওই কথাই মুখ দিয়ে বেরোচ্ছে কেবল বিষয়ে চিন্তা করলে পাটোয়ারি স্বভাব হয় মানুষ কপট হয় ঈশ্বর চিন্তা করলে সরল হয় ঈশ্বর সাক্ষাৎকার হলে ও কথা কেউ বলবে না বঙ্কিমের প্রতি বলিলেন শুধু পাণ্ডিত্য হলে কি হবে যদি ঈশ্বর চিন্তা না থাকে যদি বিবেক বৈরাগ্য না থাকে পাণ্ডিত্য কি হবে যদি কামিনী কাঞ্চনে মন থাকে চিল শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু ভাগাড়ের দিকে কেবল নজর পণ্ডিত অনেক বই শাস্ত্র পড়েছে শোলো ঝাড়তে পারে কি বই লিখেছে কিন্তু মেয়ে মানুষে আসক্ত টাকা মান সার বস্তু মনে করেছে সে আবার পণ্ডিত কি ঈশ্বরে মন না থাকলে পণ্ডিত কি? কেউ কেউ মনে করে এরা কেবল ঈশ্বর ঈশ্বর করছে পাগলা এরা বেহেড হয়েছে আমরা কেমন শ্যায় না কেমন সুখ ভোগ করছি টাকা মান ইন্দ্রিয় সুখ কাকও মনে করে আমি বড় শ্যায় না কিন্তু সকালবেলা উঠেই পরের গু খেয়ে মরে কাক দেখো না কত উড়ুর করে ভারী শ্যায় না সকলে স্তব্ধ যারা কিন্তু ঈশ্বর চিন্তা করে বিষয়ে আসক্তি কামিনী কাঞ্চনে ভালোবাসা চলে যাবার জন্য রাত দিন প্রার্থনা করে যাদের বিষয়ে রস তেঁতো লাগে হরিপাদপদ্যের সুধা বই আর কিছু ভালো লাগে না তাদের স্বভাব যেমন হাঁসের স্বভাব হাঁসের সম্মুখে দুধে জলে দাও জল ত্যাক করে দুধ খাবে আর হাসের গতি এক দিকে সোজা চলে যাবে শুদ্ধভক্তের গতিও কেবল ঈশ্বরের দিকে সে আর কিছু চায় না তার আর কিছু ভালো লাগে না বঙ্কিমের প্রতি কোমলভাবে বলিলেন আপনি কিছু মনে করো না বঙ্কিম আজ্ঞা মিষ্টি শুনতে আসিনি